السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الدن إن بعد الدن إثم ولا تجسسوا আলোচনা করা আর জীব দিয়ে যে সব বড় কাজটা আমরা করি সেটা হচ্ছে মানুষের গিবত করা এই গিবতের কথা আলোচনা হয়েছে আল্লাহ তালা গিবত সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লাহ আলীহাসাল্লাম বিভিন্ন হাদিসে এই গিবত থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন মৃত্যু ব্যক্তিদেরকে নিয়েও মানুষ অনেক আলোচনা করে বা তাদের কোনো মন্দ দিক সম্পর্কে মানুষের কাছে তুলে ধরে এটাও কিন্তু আমাদেরকে শরীয়তে নিষেধ করা হয়েছে যে মারা গেছে তার ভালো দিকটা তুলে ধরারই চেষ্টা করুন যদি তার কোনো মন্দ দিক থাকে সেই মন্দ দিক সম্পর্কে আমাদেরকে নিরবতা অবলম্বন করতে হয় কারণ তারা তো মারাই গেছে তাই আল্লাহ রসু সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইদা মাতাসেব ফালা তাকা ওফি আর পড়ো না তার সম্পর্কে বললেন রসুল কারিম সাল্লা সাল্লামের হাদিস যারা মৌখিকভাবে ইমান এনেছ হে মুসলিম তোমরা যারা মৌখিকভাবে ইমান এনেছো যাদের অন্তরে এখনো পর্যন্ত ইমান প্রবেশ করেনি আছে অনেক মানুষ মুখে ইমান আনে কাজে পরিণত করে না মুখে ইমানদারির দাবি করে কাজে কিছুই নেই এরকম মানুষ সমাজে অনেক আছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যারা শুধু মুখে ইমান এনেছো আর যাদের অন্তরে এখনো পর্যন্ত ইমান প্রবেশ করেনি লবুল মুসলিমিন খবরদার মুসলমানদের গিবোধ করোনা এবং প্রচার প্রসার করোনা মাইতেহীন যে ব্যক্তি মুসলমানদের গোপনীয় দোষ গুলোকে খুঁজে খুঁজে বের করবে প্রচার প্রসার করার উদ্দেশ্যে আল্লাহ তার দোষ খুঁজে খুঁজে বের করবেন আর যার দোষ আল্লাহ খুঁজে খুঁজে তারা মানুষের কাছে প্রকাশ এবং প্রচার করে দিবেন যার কারণে তাকে লাঞ্ছিত এবং অপমানিত হতে হবে তা ভাইরা আমার রাসুল করিম সাল্লা সাল্লাহের হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি না গীবত করা যাবে না কারো গীবত শোনা যাবে যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের গিবত খণ্ডন করবে কেউ গিবোধ করছিল আপনি বললেন যে না গিবত করতে নেয় গিবোধ হারাম আপনি এরকম বলবেন না আপনি যা বলছেন তা ঠিক নয় এই কথা আপনি যদি বলেন এবং আপনার ওই মুসলিম ভাইয়ের গিবতকে যদি আপনি খন্ডন করেন আল্লাহ তয়ামতের দিনে আপনার চেহারাকে জাহান্ন আগুন থেকে রক্ষা করবেন সুভান আল্লাহ কত বড় কথা যা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম আমাদেরকে বলে গেছেন আরো আল্লাহ নবী বলেছেন হাদিস বিশ্ব নবী মুদ রসুল্লাহ সাল্লাহ উপদেশ তিনি বলছেন যে তার মুসলমান ভাইকে মুসলমান ভাইয়ের গোস্ত খাওয়া থেকে নিজেকে বিরত রাখবে গীবত করার মাধ্যমে আল্লাহ তালার ওপরে ওয়াজিব হয়ে যাবে যে তাকে কালকে কেমতে জাহান্নামের আগুন থেকে তিনি আল্লাহ রক্ষা করবেন আর একটি ঘটনা বিস্তারিত ঘটনা হাদিসের মধ্যে আছে যা আমার বলার উদ্দেশ্য না আমি শুধু তার সামান্য একটু অংশ বলবো ঘটনা হচ্ছে কাবিন মালিক রাদিয়া আল্লাহ তালা আনোহর আমরা সবাই জানি যখন তাবুক যুদ্ধ হয়েছিল তখন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সমস্ত সাহাবিদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে এই যুদ্ধে সবাই সবাইকে অংশগ্রহণ করতে হবে কেউ এই যুদ্ধ থেকে পিছনে থাকতে পারবে না সবাই অংশগ্রহণ করেছিলেন সবাই গেছিলেন কাব্যিক মালিকরা আল্লাহ তালা আনহ শক্তি সামর্থ্য সব কিছু থাকা সত্ত্বেও এই যুদ্ধে তিনি গরিমুশি করার কারণে অংশগ্রহণ করতে পারেননি নি আলমহিম আল্লাহনবী তাবুকের প্রান্তে ছিলেন সেখানে সাহাবিদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী বললেন মা আফা কাব্বিন মালিক কাব্বিন মালিকের খবর কি কই তাকে তো দেখি না সে আসেনি কারণ তার কি হয়েছে ফাঁকা লোক বানী সালামা হাদিসের মধ্যে আছে তখন বানী সালামা করতে এক ব্যক্তি বলে উঠল যে হাবাসাহু বুর্দাহু ওয়ার নাদারফেফাইহে তার অহংকার পার্শ্বদর্শন এবং তার মালধন তাকে এখানে আসতে বাধা দিয়েছে এই মালধনের কারণে অহংকারের কারণে সে আসতে পারেনি তার প্রতিবাদ করে মহাদিন বললেন খুব নিকৃষ্ট কথা তুমি বলেছো হে আল্লাহ রসুল আমরা কাব বিন মালিক সম্পর্কে ভালো ছাড়া অন্য কিছুই দেখিনি তিনি একজন ভালো মানুষ এতে কোনো সন্দেহ নাই সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন অতএব এরকম যে মন্তব্য করেছে সেটা খুব মন্তব্য হয়েছে আল্লাহ রসুল সাল্লা কথা শুনে তিনি চুপ করে গেলেন আমার উদ্দেশ্য হচ্ছে যে যে হাদিসের মধ্যে আমাদেরকে শিক্ষা সেটা হলো কি যখন বানি সালমা গোত্রের লোকটি কাব্যের মালিক সম্পর্কে এই মন্তব্য করল যে সে অহংকার আর মালধরের মোহে পড়ে আসেনি তখন মদ নদী আল্লাহ তালা আনহ সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করলেন এবং বললেন যে এটা নিকৃষ্টতম কথা এরকম কথা বলা ঠিক হয়নি তিনি একজন ভালো মানুষ সৎ মানুষ আমাদের যে জিনিসটা জানা গেল সেটা হলো এই আমরাও যখন কোনো মুসলমান ভাইকে দেখবো যে আমার কাছে এসে অন্য কারো গিবোধ করছে তখন আমরা তাকে বলবো যে না এরকম করা যায় না এরকম করা ঠিক নয় যে সম্পর্কে বা যার সম্পর্কে তুমি কিছু বলছো তিনি একজন ভালো মানুষ এইভাবে একে অপরের গিবোধ কেউ করলে তার খণ্ডন করতে হবে তাহলে সব সম্পর্কে তো আমরা আগেই জানলাম যে আল্লাহ তা আল্লাহ মাঠে আমাদের চেহারাকে বা আমাদেরকে জাহান্নের আগুন থেকে রক্ষা করবেন এবারে আসছে আরেক দু একটুকু কথা সেটা হচ্ছে যে গিবদ থেকে বাঁচার উপায়টা কী মানে কি কাজ আছে বা কি জিনিস আছে যে সম্পর্কে যদি আমি চিন্তা গবেষণা করি তাহলে গিবদ থেকে বাঁচতে পারবো তাহলে প্রথমত আপনাকে স্মরণে রাখতে হবে যে গিবদ যদি আমি করি তাহলে এই কাজটা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে এ কথাটা আপনাকে স্মরণে রাখতে হবে যখন এই কথাটা خون رغو هنا مجبك مبار. قرون بشبي محمد رسر الله صللى الله عليه صللم حد المدب الج إن العبد لا يتكلم بالكلمة من ضان الله لا يلقها بعض إرفع الله بها درجاب وإن العبد لا يتكلم بالكلمة من سقط الله لا يلقها بعض هبي بها في نارجحنا او كما قال النبي صل الله عليه صللم صح سرقها ال النبي الجد جي أكجنكن بندا চিন্তাগত সেটা না করে কোনো ভাবেনি না ভেবেই আল্লাহর সন্তুষ্টিমূলক এমন কথা বলে যে কথাটার কল্যাণ সম্পর্কে তার ধারণাই ছিল না এমনি বলে দিয়েছিল সেটা এত কল্যাণকর কথা আর আল্লাহর সন্তুষ্টমূলক কথা যার কারণে আল্লাহ তালা তার মর্যাদা তার সম্মান অনেক বাড়িয়ে দেয় অথচ সে ছিল যে এটা এত ভালো কথা বা এ কথাটা এত উত্তম কথা এত সুন্দর কথা সে কিন্তু ভাবেনি না ভেবেই বলে দিয়েছিল কিন্তু কথাটা ছিল আল্লাহ সন্তুষ্টমূলক কথা যে কথাতে আল্লাহ সন্তুষ্ট হন তাই সেই কথার কারণে আল্লাহ তালা তার মর্যাদাকে অনেক অনেক বাড়িয়ে দেন পক্ষান্তরে এক ব্যক্তি এক বান্দা চিন্তা গবেষণা না করেই আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলেছিল যে কথার অকল্লান সম্পর্কে যে কথার ক্ষতি অনিষ্ট সম্পর্কে তার জানা ছিল না সেই কথাটা বলার কারণে তার এত ক্ষতি হয় যে এই সামান্য কথার কারণে সে জাহান নামের গহবরে গিয়ে অনেক নিচে গিয়ে পতিত হয় ভাবিনিছিল যে সে কি কথা বলল। তাই যদি আমরা এই কথাটা চিন্তা করি যে গীবত করলে এই পরিণত হবে আল্লাহ অসন্তুষ্টি হবেন এবং আমাকে একদিন জাহান নামে যেতে হতে পারে তাহলে আশা করা যায় যে গীবত থেকে আমরা বাঁচতে পারবো অনুরূপভাবে গীবত থেকে বাঁচার উপায় কিভাবে কি করে মানুষ গীবত থেকে বাঁচতে পারবে চিন্তা করবেন আজকে আপনি যার গীবত করছেন তার মানে আপনি তার ইজ্জতের ওপরে আক্রমণ করছেন তার প্রতি জুলুম করছেন আর কালকে কেমতের মাঠে প্রত্যেক জুলুমের প্রতিশোধ বা নিষ্পত্তি হবে আপনি যারই প্রতি কেন যার প্রতি যে অন্যায় কেন কালকে কেমতের মাঠে আল্লাহ তালার কাছে তার মীমাংসা হবে এবং সেখানে মীমাংসা হবে কি দিয়ে টাকা পয়সা থাকবে না সেখানে মীমাংসা হবে নেকি আর গোনা দিয়ে আল্লাহ তালা কালকে কেমতের মাঠে আপনার নেকি আপনার ওই ভাইকে দিয়ে দেবে যার আপনি গিবত করেছেন যার প্রতি আপনি জুলম করেছেন যার আপনি আত্মসাত করেছেন বা যার প্রতি আপনি অন্যায় করেছেন এইভাবে যখন আপনার যাবে তখন আবার আপনার অপর ভাইয়ের গোনা আপনার ওপরে চাপিয়ে দেওয়া হবে এই কথা যখন আপনি স্মরণ করবেন তখন আশা করা যায় গীবত থেকে বাঁচতে সক্ষম হবেন আল্লাহ নবী বলছেন যদি কেউ তার কোন ভাইয়ের প্রতি জুলুম করে থাকে তার ইজুতের উপর আক্রমণ করে হোক বা অন্য কোন জিনিসের ব্যাপারে হোক যদি কোনো জুলুম অত্যাচার হয়ে যায় তাহলে সে যেন আজি তার নিস্পত্তি করে নেয় আজি যেন তার সাথে মীমাংসা করে নেয় মাপ চেয়ে নেওয়ার মাধ্যমে বা আর কোনো মাধ্যমে আজই যেন তারে করে নাই ওই দিন আসার পূর্বে যেদিন টাকা পয়সা থাকবে না দিন আর থাকবে না সেদিন দেওয়ার মতন সে কোনো ভালো কাজ করে থাকে তার যদি নেকি থাকে তাহলে তার নেগুলোকে নিয়ে ওই লোকটিকে দিয়ে দেওয়া হবে যার প্রতি সে অন্যায় করেছে যদি নেকি শেষ হয়ে যায় ফাইসলা শেষ হওয়ার পূর্বে মীমাংসা হয়ে যাবার পূর্বে যদি তার নেকি শেষ হয়ে যায় তাহলে তার ওই ভাইয়ের যার সে গিবোধ করেছে যার প্রতি সে জুলুম করেছে তার অন্যায় গুলাকে তার গোলা নিয়ে এর ওপরে চাপিয়ে দেওয়া হবে এই হবে অবস্থা কালকে ক্যামতের মাঠে যদি আমরা একে অপরের গীবত করি এইভাবে আল্লাহ তালা পারস্পরিক মীমাংসা করবেন এইভাবে আল্লাহ তালা আমাদের একে অপরের নিষ্পত্তি করবেন আমরা কেউ কারোর প্রতি জুলুম বা অত্যাচার করলে কালকে আমরা স্মরণে রাখি মনে রাখি তাহলে আশা করি যে আমরা আর একটি হাদিসের মধ্যে সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আহ মানিল মুফলিস তোমরা কি জানো নিঃস কাঙ্গাল গরিব কাকে বলোলু আল্লাফল আমরা মুফলিস বা নিঃস গরিব তাকেই মনে করি আমাদের মধ্যে যার টাকা পয়সা নেই যার বিষয় সম্পত্তি নেই তাকেই আমরা গরিব আর নিঃস মনে করি আল্লাহ রসুল্লাহ বলছেন আমার উম্মতের মধ্যে মুফলস আর নিঃস কাগল হচ্ছে সেই মানুষটি যে কাল ক্যামতের মাঠে নামাজ পড়ার নেকি রোজা রাখার নেকি জাকাত দেওয়ার নেকি অনেক নেকি নিয়ে উপস্থিত হবে নেকি অনেক নেকির পাহাড় তা নেকির কোনো অভাব নেই কিন্তু অবস্থা হবে এই যে কাউকে সে গালি দিয়েছে কারোপরে সে মিথ্যা অপবাদ দিয়েছে কারো মাল আত্মসাত করেছে কারো সাথে বিশ্বাস ঘাতকতা করেছে কারো ইজ্জত সম্মানের ওপরে সে আক্রমণ করেছে কাউকে সে আঘাত করেছে এইভাবে সে জুলুম করে গেছে নেকি তার অনেক নেকির অভাব নেই নামাজ রোজা হজ জাকাত সব করে গেছে নেকির পাহাড় নিয়ে উপস্থিত হয়েছে কিন্তু অবস্থা হচ্ছে গালাগালি করেছিল মানুষের আত্মসাত করেছিল মিথ্যা অপবাদ দিয়েছিল এবং মানুষের প্রতি আঘাত করেছিল এই জীব দিয়ে আঘাত করেছিল হাত দিয়ে প্রহার করেছে বিভিন্নভাবে সে আঘাত করেছিল যার কারণে আল্লাহ কালকে কে আমতের মাঠে ওর নেকিগুলাকে নিয়ে ওর ওই প্রতিপক্ষকে ওই তার ওপর ভাইকে দেওয়া দেওয়া হবে একটু বিরতি নিচ্ছি আপনারা দেখছেন পিস টিভি বাংলা মোমেনের চাল চলন তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাসি আপনারা দেখছেন কেন জীবনের সফলতার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর আজ সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাতে সে বাংলায় তার আপন কক্ষপথে পথে আল্লাহ সুবাহ শৃঙ্খলার ব্যবস্থা করেছে সব আলোচনা এখানে চলে আসতে পারে বলছিলাম যে গিবোধ করার কারণে কোনো মানুষের প্রতি জুলুম হয়ে যায় আর কালকে কে আমাদের মাঠে এই জুলুমের মীমাংসা হবে তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি হাদিসের মধ্যে সাহাবিদেরকে যে লক্ষ্য করে বললেন যে তোমরা কি জানো নিঃস্ব কাঙ্গাল কে সাহাবিরা বললেন আমরা তাকেই নিঃস্ব বা গরিব মনে করি যার টাকা পয়সা থাকে না দিনার দেরহাম থাকে না তখন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বললেন যে আমার উন্মতের মধ্যে নিঃস্ব এবং গরিব হচ্ছে সেই মানুষটা যে কাল কেয়ামতের মাঠে নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়ার অনেক নেকি নিয়ে আসবে নেকির পাহাড় নিশে উপস্থিত হবে কিন্তু তার অবস্থা হবে এই যে হয় সে কাউকে গালি দিয়েছে কারো ওপর মিথ্যা অপবাদ দিয়েছে কাউকে মেরেছে কারো আত্মসাত করেছে এই সমস্ত গোনা তার থাকবে কালকে ক্যামতের মাঠে আল্লাহ তালা তখন তার এই নিয়ে তার ওই ভাইকে দিয়ে দেবে যার সে গিবোধ করেছে যার সে আত্মসাত করেছে যাকে সে গালি দিয়েছে যাকে সে আঘাত করেছে তার যদি নেকি শেষ হয়ে যায় তাহলে আল্লাহ তালা তার ওপর ভায়ের গোনা নিয়ে তার ওপরে চাপিয়ে দেবে এবং পরিশেষে এই লোকটিকে যে নেকির পাহাড় নিয়ে অনেক নেকি নিয়ে যে আমাদের মাঠে উপস্থিত হয়েছিল তার পরিণাম হবে যে শেষে তাকে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে তো যদি আমরা এই কথাটা ভাবি যে গিবোধ করলে আমাদের এই অবস্থা হবে তাহলে আশা করা যায় আমরা গিবদ থেকে বাঁচতে পারব। এবং আমরা নিজেকে গিবল করার মতন অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পারব। এবং আমরা এই জীবের হেফাজত করতে পারব। কিছু কাজ এমন আছে যা গীবত বলে গণ্য হয় না যদিও সেটা বাহ্যিকভাবে গিবত হয় কিন্তু সেটা গিবদ বলে গণ্য হয় না যেমন কেউ যদি আপনার ওপরে জুলুম করে তাহলে এই জুলুমের কথা তো আপনি কাউকে অবশ্যই বলবেন যে ওই লোকটা আমার প্রতি জুলুম করছে এটা কিন্তু গিবদ বলে গণ্য হবে না যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হতে যে আপনি তার কথা ওকে গিয়ে বলে দিলেন কারণ আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লাই হব্লাহুল জাহারা বিসু ই কৌর ইমানিফ মন্দ কথা প্রকাশ করাকে কি আল্লাহ তালা ভালোবাসেন না তবে যে নির্যাতিত যার প্রতি জুলুম করা হয়েছে যে তার ব্যাপারটা আলাদা মানে সে যদি তার এই জুলুমের কথা গিয়ে কাউকে বলে যে অমুক ব্যক্তি আমার প্রতি জুলুম করেছে বা ওই অমুক ব্যক্তি আমার সাথে এরকম দুর্ব্যবহার করেছে এরকম কথা যদি এমন ব্যক্তিকে গিয়ে সে বলে যার দ্বারাই সংস্কার হতে পারে যে ওই লোকটাকে বোঝাতে পারে এরকম পাওয়ার যার আছে তার কাছে গিয়ে নিজের এই জুলুমের কথা গিয়ে সে প্রকাশ করতে পারে এটা গিবত বলে গণ্য হবে না হাদিসের মধ্যে আছে যে আবু সুফিয়ানের স্ত্রী একদিন রসুল করিম সাল্লা সাল্লামের কাছে গিয়ে বললেন ইন আবা সুফিয়ান রাজুল শাহী হন আপা আদো মিনমা আলিহি ফকাল নবী সাল্লাহ সাল্লাম খুদি মাইয়া তিকে ওলা দেখে বিম যে আমার স্বামী আবু সুফিয়ান একজন কৃপণ একজন বখিল মানুষ সে যথেষ্ট পরিমাণে আমাদেরকে দেয় না যা আমাদের প্রয়োজন বা যা খরচা হবে এখন আমি যদি তারা হবে আল্লাহ খুদি মাই আকা আরফ নেই পন্থায় তোমার জন্য যতটা দরকার এবং তোমার সন্তান সন্ততির জন্য যতটা প্রয়োজন ততটা তুমি নিতে পারো এতে তোমার কোনো অসুবিধা হবে না এখানে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে একজন স্ত্রী আল্লা নবীর কাছে গিয়ে বললো যে তার স্বামী বলতেন যে তোমার এরকম বলা উচিত হয়নি তো মোট কথা হচ্ছে এরকম প্রয়োজনীয় জিনিস কারো স্বামী যদি এরকম হয় প্রয়োজন সেকে বোধ করে তাহলে এরকম কথা এমন কাউকে বলতে পারে যার দ্বারা এই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে এইভাবে কোনো একটা মানুষের মধ্যে কিছু দোষ আছে মনে করিলেন যে দোষটা সমাজের জন্য বড় ক্ষতিকর বা যে জিনিসটা সমাজের জন্য অনেক অনিষ্টকর হতে পারে এরকম দোষটা আপনি কারো কাছে বলে সংস্কারের উদ্দেশ্যে সেটা মানে পরিবর্তন করার উদ্দেশ্যে যদি কাউকে গিয়ে আপনি বলেন কাউকে যদি সুপরামর্শ দিতে গিয়ে কোনো কথা বলেন তাহলেও কিন্তু গিবদ বললে গণ্য হবে না যেমন ফাতেমা বিনতে কয়েস রাদিয়া আল্লাহ আনহা দুইজন সাহাবি তাকে বিয়ের পায়গান দিলেন একজন হচ্ছে ময়াবিয়া বিন আবি সুফিয়ান আর একজন হচ্ছে আবু জাহাম তখন এই মহিলা আল্লাহ নবীর কাছে গেলেন না আল্লাহ নবীকে বললেন যে মাবিয়া বিন আবি সুফিয়ান এবং আবু জাহাম এরা আমাকে বিয়ের পাইগাম দিয়েছে এখন আমি ভেবে উঠতে পারছি না যে কার সাথে বিয়ে করলে ভালো হয় তাই আপনার কাছে আমি পরামর্শ চাইতে আসছি আপনি মেহরবানি করে আমাকে পরামর্শ দেন যে আমি কার সাথে বিয়ে করব। বিশ্বনবী মোহাম্মদ লোকটি হচ্ছে তার দোষ মানে সময় সে কথাই কোথায় বিবিদেরকে মারে প্রহার করে ও আমা অবস্থা হচ্ছে এই যে সে হচ্ছে একজন নিঃস্ব গরিব মানুষ তার কাছে মালধন কিছু নেই ফানকেই ওসামা বিন যায় তখন আল্লাহ নবী বললেন যে তুমি বরং ওসামাকে শাদি করে নাও এখন এখানে যেটা নিয়ে কথা সেটা হচ্ছে যে আল্লাহ নবী বলে দিলেন যে একজনের দোষ হচ্ছে যে সে কান থেকে লাঠি নামাই না সে কথাই কোথায় বিবিদেরকে প্রহর করে আর একজনের দোষ হচ্ছে যে তার কাছে কোনো মালধন নেই তাহলে এই কথাটা গীবত বলে গণ্য হয় না এরকম কথা বা যদি কেউ বলে কেউ মনে করেন বিরাট একটা কাজ করছে যার কাজটার কারণে একটা সমাজ নষ্ট হয়ে যেতে পারে সমাজ একটা বিরাট অনিষ্ট আপনি জানেন তার এই দোষটা এই দোষটা যদি আপনি এমন কারো কাছে গিয়ে তুলে ধরেন যে তাকে সংস্কার করতে পারবে যে তার পরিবর্তন করতে পারে যার হাতে পাওয়ার আছে এরকম পাওয়ার আলাকে যদি আপনি আপনার উদ্দেশ্য হয় নসিহত বা আপনার উদ্দেশ্য হয় সংস্কারমূলক তাহলে আপনি গিয়ে যদি এই দোষটা কারোর কাছে তুলে ধরেন এটাও কিন্তু গীবত বলে গণ্য হবে না বরং এটা আপনি করতে পারবেন কারণ এখানে আপনার উদ্দেশ্য নয় যে আপনি কাউকে ছোট করতে চান বা এখানে আপনার উদ্দেশ্য এই নয় যে আপনি সমাজে ফিতনা সৃষ্টি করতে চান অনুরূপ অনেক সময় ঠাট্টা এবং বিদ্রুপ করার জন্য গীবত করে উপহাস করার জন্য ঠাট্টা বিদ্রুপ করার জন্য মানুষ গীবত করে অনেক সময় মানুষ গীবত করে লোককে হাসানোর জন্য কোনো একটা কথা বলছে কোনো ভাই কোনো একটা কথাকে তুলে ধরছে যাতে করে সে মজলিসে মানুষদেরকে হাসাতে পারে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তাই একটা শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন তার জন্য দুর্ভোগ তার জন্য ওয়াইল যে কোনো কথা বলে সে কথা বলার উদ্দেশ্য তার হয় অন্যদেরকে হাসানো অন্যদেরকে হাসানোর কারণে যে এরকম ধরনের কোনো কথা বলে তার জন্য হাসানোর জন্য কোনো একটা ভাইয়ের দোষকে তুলে ধরে যাতে করে এরা হাসে আর এই উদ্দেশ্য অনেকেই করে অনুরূপ ভাবে সময় মানুষ করে শত্রুতার কারণে শত্রুতা বিদ্বেষ পোষণ করার কারণে আমি ওকে ভালোবাসি না তাই এখন ওর নাম এসছে আমার এই সমাজে আমার এই মজলিসে আর কি যে ও অমুক লোকটা এরকম বা সেরকম এখন আমার তার প্রতি বিদ্বেষ আছে আমার তার প্রতি হিংসা আছে তখন আমি বললাম দুধ ও কি জানে ও কিছুই জানে না বা ও এরকম ওইরকম ওর মধ্যে এই দোষ আছে তখন আমি তার ওই লোকদের সামনে বা ওই মজলিসে ওই লোকের দোষ এবং ওই লোকের ত্রুটি আমি গণনা করে করে শোনাতে লাগলাম এইভাবে মানুষ লোককে খাটো করার জন্য বা এ করার জন্য গীবত করে আল্লাহ রসুল সালি বসে আছেন একজন সাহাবি আল্লাহকে জিজ্ঞেস করে বলছেন হে আল্লাহ রসুল সবথেকে উত্তম মানুষ সবথেকে ভালো মানুষ কেমন বলছেন কুল্লো মাহমুমিল কাল সাধুকুল প্রত্যেক মাহমুমুল কাল আর সাধুকুলান যারা তারা হচ্ছে উত্তম মানুষ সাহাবিরা বললেন আম্মা সাধুকুল্লিস আরেপুহ সাধুকুল্লা সাহেব কাকে বলে এটা তো আমরা জানি কিন্তু মাহমু মুল কালবে কাকে বললেন ইয়ারসুল্লাহ কে এদেরকে তো আমরা চিনি না তখন আল্লাহ রসুল সাহেব বললেন হচ্ছে লা মাহমু মুল কালবে হচ্ছে সে এমন পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরের মানুষ যে কোনো পাপে নেই যে হিংসা বিদ্বেষে নেই যে কারো কোনো ঢিন্না করে না এবং কোনো গুনার কাজে যে শরিক হয় না এই লোকটা হচ্ছে পরিষ্কার দিলের মানুষ এবং এরা নিজের জীব দিয়ে কারো গীবত করার মাধ্যমে কোনো অন্যায় কাজে ও শরিক হয় না বা কোনো অন্যায় কাজ করে ফেলে না আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সবাই যেন আমরা ভালো থাকি ও সাল নবীরা মোহাম্মদ ওয়া আল্লাহ আলহি ও আজমাইন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 पुरुन पुरुन। पीस जीगी। निर्देश घटना के शुद्ध कर उच्छेद कर উপস্থাপনায় মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআন কাহিনী কাল রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়